আবু মামার বলেন আব্দুল ওয়ারিস আয়ুব থেকে তিনি সাইয়দ ইবনু জুবাইর থেকে তিনি ইবনু উমার রদিলাহ তালাহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন এটিকে আমার উপর এক তলাক গণ্য করা হয়েছিল